إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّنَ مِنْ بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَى وَأَيُّوْبَ وَيُونُسَ, ويونس وَهَارُونَ وَسُلَيْمَانِ وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك مِنْ قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى رسولا مباشرين ومذرين لأن لا يكون للناس على الله حجة بعد رسول وكان الله عزيزا حكيما راينروب <تصفيق> سبوري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 ইসালাদ দিয়ে যেভাবে বন ইসা জাতির কাছে পাঠিয়েছিলেন উদ্ধার করার জন্য ঠিক তেমনি ভাবে মিশরীয়দের কাছে ফেরাউন এবং তার লোক লস্করদের কাছে মৌসা সালামকে পাঠানো হয়েছিল তাদেরকেও সঠিক রাস্তায় দেখানোর জন্য কিন্তু ফেরাউনের জাতির মধ্যে মিশরীয়দের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই মৌসা আলাহিস্লামের দাওয়াতকে কবুল করেছিল তাদের মধ্যে একজন ছিলেন মুমিন মিনা ফেরাউন যার কাহিনী আমরা আলহামদুলিল্লাহ গত বর্বে আলোচনা করেছি আজকের পর্বে আমরা জানবো দুজন ইমানদার নারীর ইমান সম্পর্কে যারা ছিলেন মিশরীয় ফেরাউনের জাতির অন্তর্ভুক্ত কিন্তু ইমানে ছিলেন আল্লাহ এবং মুসা আলাহ সাল্লামের রিসালতে আসিয়া তিনি ফেরাউনের স্ত্রী তিনি ইমানে ছিলেন ইমানে ছিলেন আল্লাহমতা এবং মুসা আলাহ্লামের রিসালতে স্মরণ করা যেতে পারে আসিয়াই শৈশবে মুসাল্লাহ সাল্লামকে লালন পালন করেছেন কাজেই মুসা সালামের জন্য মতো তিনিও আসিয়ার মর্যাদা উল্লেখ করে হাদিসে কথা বলেছেন আল্লাহ সুহামতাওয়াল্লাহ কুরআনে বলেছেন আল্লাহ সু মহাম্মতাল্লাহ বলছেন আল্লাহ সু মহাম্মত আল্লাহ ইমানদার ব্যক্তিদের জন্য মুমিন্দরণকে বর্ণনা করেছেন যখন তিনি বলেছিলেন ইজকালি ইন ফিল কাবাইতনাত এখন তিনি বলেছিলেন হে আমার রব আপনার সন্নিকটে আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন এবং আরো বলেছিলেন ওনার্জিনী মিন ফির ওয়া আমিহি আমাকে ফেরাউন এবং তার মন্দ আমল বা দুষ্কর্মগুলো থেকে উদ্ধার করুন ওনার্জিনী মিনাল কৌম ইজলি মিন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে উদ্ধার করুন আল্লাহ আল্লাহ কুরআনে মোমিনদের জন্য উদাহরণ হিসেবে ফেরউনের স্ত্রীর কথাকে উল্লেখ করেছেন তার একটি দোয়াকে উল্লেখ করার মাধ্যমে ফেরউনের স্ত্রীর সেই দোয়া আসিয়ার দোয়াটি নিঃসন্দেহে বেশ চমকপ্রদ আসিয়া দোয়া করে আল্লাহ কাছে বলছিলেন হে আমার রব আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন জান্নাতে একটি ঘর নির্মাণ করুন বিষয়টা আমাদের কাছে বেশ অবাক করার মতো কারণ আসিয়া ছিলেন একজন রানী তিনি প্রাসাদের জীবনযাপনে অভ্যস্ত মিশরের রানী তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতা শ্রেষ্ঠ স্থান সবচেয়ে ধনী অঞ্চল হচ্ছে মিশর সেই মিশরের রানী হচ্ছে আসিয়া অথচ তিনি জান্নাতে কোনো প্রাসাদের কথা না বলে শুধুমাত্র একটি ঘরের কথাই কেন বলছেন যদি আমরা আসিয়ার জীবনযাপনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব আসিয়া যদিও তিনি ছিলেন মিশরের রানী ফেরাউনের প্রাসাদে বসবাস করতেন সব কিছুই তার ছিল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 সমস্ত কাফেরদের মধ্যে সবচেয়ে উদ্ধত অহংকারী নিকৃষ্ট কাফের অথচ ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি হচ্ছেন সমস্ত নারীদের মধ্যে যে চারজন শ্রেষ্ঠ তাদের মধ্যে একজন অন্যতম পক্ষ থেকে একটি দৃষ্টান্ত যে সত্যিকারভাবে যদি কোনো ব্যক্তি ইমান অর্জন করতে চায় তাহলে যে কোনো পরিবেশ থেকেই সে ইমানের মূল্যবান সম্পদকে অর্জন করতে পারে ফেরাউনের মতো অবাধ্য কাফের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 অপর দিকে ফেরউনের স্ত্রী আসিয়া তিনি মোহা মায়ের ভূমিকা পালন করেছেন সরাসরি মা ছিলেন না কিন্তু মায়ের মতো তাকে লালন পালন করেছেন অপর দুইজন খাদিজা আদিয়াল এবং ফামা আনহা তারা ছিলেন আমাদের প্রিয় নবী কাসু সাল্লাহিসামের সাথে সম্পর্কযুক্ত আমরা জানি খাদিজা রদুল্হা তিনি হচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাহিস্লামের স্ত্রী উম্মুল মুমিন এবং আনহা, তিনি হচ্ছেন সঈদুল মুরসালিন নবীদের নেতা ফাসু সাল্লাহামের প্রিয় কন্যা এরাই হচ্ছেন চারজন শ্রেষ্ঠ নারী আসিয়া যখন সালামের উপরে ইমান আনলেন আল্লা সহ ইমান আনলেন এই সংবাদ এক সময় প্রকাশিত হয়ে গেল যখন প্রকাশিত হয়ে গেল সেই সংবাদ সেই সময়ে ফেরাউন যে বা যারা ইমান এনেছে তাদের উপরে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে এবং যদি তারা ইমানকে বর্জন না করে তাহলে তাদেরকে শহীদ করে দিচ্ছে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 যখন তিনি জিজ্ঞাসা করছিলেন যে বিজয়ী হল তখন তিনি মানে আসিয়া যে প্রাসাদে বসবাস করতেন সেই প্রাসাদে ছিলেন আরেকজন নারী যিনি হচ্ছেন ফেরাউনের কন্যার দাসী বা বিউটিশিয়ান ফেরাউনের কন্যার চুল আঁচড়ে যাওয়ার কাজ সেই দাসী করতেন আসিয়ার ব্যাপারে ফেরাউনের চূড়ান্ত গ্রহণ করার আগে ফেরাউন সেই দাসীটিকে হত্যা করেছিল তাকে শহীদ করে দিয়েছিল আসিয়ার শেষ পরিণতি জানার আগে জানতে যাব ইনশাআল্লাহ সেই প্রাসাদেরই আরেকজন পুণ্যবান নারী ফেরাউনের কন্যার দাসী ব্রিটিশিয়ান তারি ইমান দ্বীপ ঘটনা সম্পর্কে এবং তার শাহাদ কাহিনী সম্পর্কে প্রথমে আমরা সেই দাসী ঘটনাটি আলোচনা করছি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 এটা সম্পর্কেও রাসুদুল্লাহ আসাল্লাম যখন দিব্য আল্লাহ আসালামকে প্রশ্ন করলেন তিনি বললেন সেই ঘটনা দিব্য আল্লাহ সাল্লাম রাসুদুল্লাহকে জানিয়ে দিচ্ছেন তিনি বললেন একদিন যখন তিনি ফেরাউনের কন্যা চুল আসয়ে দিচ্ছিলেন তিরুনিটি তার হাত থেকে পড়ে গেল এবং সেটা উঠানোর সময় তিনি বললেন বিসমিল্লা আল্লাহর নামে ফেরাউনের কন্যা সে বলে উঠল তুমি কি আমার পিতার নাম উল্লেখ করেছো আমার পিতাই তো হলেন আল্লাহ বিসমিল্লা আল্লাহর নামে ফেরনে কন্যা বলল আমার পিতা আমার পিতার নামই তো কিন্তু দাসী জবাব দিলেন না বরং আমার রব হচ্ছেন তোমার রব রব এবং তোমার যিনি হচ্ছেন আল্লাহ দাসীর এই জবাব শুনে ফেরনে কন্যা বলে উঠল তাহলে কি আমার পিতাকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে রব হিসাবে সাব্যস্ত করেছো অন্য কাউকে রবিশে গ্রহণ করেছ দাসী সরাসরি জবাব দিলেন হ্যাঁ ফেরাউনের কন্যা বলে উঠল আমি কি তাহলে আমার পিতাকে এই সংবাদ জানিয়ে দেব। দিবেন ফেরাউনের কাছে ফেরাওন সেই দাসীটিকে ডেকে পাঠালো এবং তাকে প্রশ্ন করল। তুমি কি আমাকে বাদ দিয়ে আর কাউকে রবিশেপে গ্রহণ করেছ দাসী সরাসরি স্বীকার করলেন অবশ্যই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 আমার একটি অনুরোধ আছে ফেরাউন ভেবেছিল সামান্য অত্যাচার নির্যাতন করলেই এই দাসির তাকে সেখান থেকে ফিরিয়ে আবার ফেরাউনের উপরে তাকে নিয়ে আসতে পারবে যখন দাসী বলল আমার একটি অনুরোধ আছে ফেরন ভাবল হয়তো তার কৌশল কাজে দিয়েছে। কিন্তু দাসির অনুরোধটি কি ছিল সুহানাল্লাহ দাসী ফেরাউনকে অনুরোধ করে বলল তোমার প্রতি আমার একটি অনুরোধ একটি আবদার রয়েছে ফের বলল সেটা কি দাসী বললেন আমি চাই আমার সমস্ত হারগর এবং আমার সন্তানদের হারগর গুলোকে তুমি একত্রে একই কাফনে দাফন করে দিও একত্রে কবর দিও তোল্লাহ সেই দাসী বলছেন আমি চাই আমার সমস্ত হারঘর এবং আমার সমস্ত সন্তানদের হারঘর একত্রে একই কাফনে একই কবরে তুমি দাফন করে দিও হেরাও বলল এতটুকু অধিকার আমার প্রতি তোমার রয়েছে এই অধিকার আমার প্রতি তোমার রয়েছে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 से कोलर शिशु तरह मुख फुटे गलो से कथा उठल कोलर दूधे शिशु से कथा उठल से समस्त आयोजन मध्य बच्चा टी उठल हे अपनी द्विधाग्रस्त हबा कारण निश्चित भाव जिन्हें रखनी आकर उपरे द्विधाग्रस्त हबेंक वर्णना हे आम्मा जान निजे के आगुने निक्षेप कर दिन যখন সেই দাসীর কোলে সেই সন্তান ছিল দুধের শিশু এবং আদেশে পালা চলে আসলো যে এবারে তোমাকে এবং সন্তানকে নিক্ষেপ করা হবে সেই কারণ জেনে রাখুন আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনের শাস্তি অতি সামান্য খুবই নগণ্য এরপর সেই দাসী সন্তান সহ নিজেকে উৎসর্গ করলেন সাহায্য বরণ করলেন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 বরং তোমরা কোনো কোন খবরই রাখো না সে তো আমাকে ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে সভা মধ্যে পরামর্শ হলো তাকেও হত্যা করে ফেলা হবে ফেরাউন যখন আসিয়ার ইমানের কথা জানতে পারল তখন তাকে প্রতিনিয়ত অত্যাচার এবং নির্যাতন করতে শুরু করলো এবং একদিনের ঘটনা যখন ধারাবাহিক ভাবে ফেরাউন আসিয়াকে নির্যাতন করে যাচ্ছিল ইবিন কাশির রহিম তিনি বর্ণনা করেছেন ফেরাওন ওই সতী সাধ্য নারীর উপরে অর্থাৎ আসিয়ার উপরে ফেরাওন ওই সতী নারীর উপরে অর্থাৎ আসিয়ার উপরে সমস্ত প্রকারে নির্যাতন করতো কঠিন গরমের সময় তাকে রোদ্রে দাঁড় করিয়ে রাখত কিন্তু আল্লাহ সুতলা ফেরেস্তাদের মাধ্যমে তাকে ছায়া প্রদান করতেন এবং উত্তাপের কষ্ট থেকে তাকে রক্ষা করতেন এমনকি নিয়মিত তাকে তার জান্নাতি সেই ঘরটিকে দেখিয়ে দিতেন ফলে তার রুহ তাজা হয়ে উঠত ইমান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 দেখতে পাই প্রথমে তিনি চেয়েছেন আল্লাহ সুবহামতাল্লাহ নৈকট্য আল্লাহ সুহামতাল্লার কাছে যাওয়া আল্লাহ সুবহামতাল্লাহ নৈকট্য এরপরে তিনি দোয়া করেছেন একটি ঘরের জন্য যে ঘর ফেরাও অত্যাচার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 হে জনতা হে জনমন্ডলী তোমরা কি আশ্চর্য হচ্ছ না যে এইরকম কঠিন অত্যাচারের মধ্যেও এরকম কঠিন শাস্তির মধ্যেও এই মহিলা কিভাবে হাসতে পারে নিশ্চয়ই এর মাথা খারাপ হয়ে গেছে এই অবস্থাতেই আতিয়া সাহায্য বরণ করলেন আল্লাহ সুন্দর তালা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিন তার উপরে সন্তুষ্ট থাকুন এই দুইজন ইমানদার নারী ফেরনে কন্যার চুল আছে দেওয়ার দাসী এবং আসিয়া পুকুরের সাহায্যের মধ্যে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 দুইটি মহামূল্যবান জিনিস অর্জনের জন্য আসিয়া বর্জন করেছেন প্রাসাদের বিলাসিতা বৃত্ত বৈভব এবং কুফুরি পরিবেশকে এবং বর্জন করেছেন ফেরাউন ও তার দলবলের সঙ্গ অর্জন করেছেন ইমান এবং আল্লা সুত নৈকট্য দুইজনের একজন রানী এবং অপরজন দাসী হলেও ইমানের কারণে তারা উভয়ে একই বিন্দুতে এসে নিজিত হয়েছেন দুইজনে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 ভূমি থেকে বহিষ্কৃত হয়েছেন বন্দি হয়েছেন শহীদ হয়েছেন এরপরও মানুষ তাদেরকে অংশগ্রহণ করে কারণ ব্যক্তিকে হত্যা করা যায় কিন্তু ব্যক্তির ব্যক্তিত্ব বা আদর্শ করা যায় না হকের আদর্শ বর্তমান একজন শহীদ এরকমই আমার মৃত্যু হয়তো একদিন লাখো মুসলিমের ঘুম ভাঙিয়ে তুলবে আদর্শগতভাবে ভাবে ফের অন ছিল সব সময়ের জন্যই পরাজিত অপরদিকে আদর্শগত ভাবে যারা হকের পক্ষে তারা অত্যাচারিত নিপীড়িত দেশ থেকে কারাবন্দি কিংবা নিহত হলেও তারাই বিজয় প্রশ্ন আসতে পারি যে জয়ের সত্যিকারের মাঠে পায় তিনি বলেছেন আমি অবশ্যই সাহায্য করবো রাসুলদেরকে এবং মুমিনদেরকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে অবশ্যই আমি সাহায্য করবো পার্থিব জীবনে এবং আসাদ সাক্ষীদের সেই দণ্ডায়মান হওয়ার দিবসে ইয়ামতের দিনে যেদিন জালেনদের কোনো অজুর আপত্তি কোনো উপকারে আসবে না তাদের জন্য থাকবে অভিশাপ এবং থাকবে মন্দ গৃহ তাদের জন্য থাকবে মন্দ গৃহ এ আয়াতটি খুবই ইন্টারেস্টিং একটা আয়ত এখানে আলাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তিনি শুধুমাত্র রাসুলদেরকেই নয় বরং মুমিনদেরকেও সাহায্য করবেন এবং এই সাহায্য শুধুমাত্র পরকাল বা ইয়ৌমায় কুমুল আসাদ বা সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিনের জন্যই নির্দিষ্ট নয় বরং আলহ সু মহন্ত তিনি বলেছেন জীবনে দুনিয়ার জীবনেও তিনি সাহায্যে বাস্তবায়ন মুমিনদের জন্য কোনো পরীক্ষা নেই কোন কষ্ট নেই কিন্তু দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে আলোচ মহতলার করা এই সাহায্যে বাস্তবতা কোথায় দুনিয়ার জীবনে মানুষ দেখতে পায় অনেক রাসুলদেরকে হত্যা করা হয়েছে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 মনে রাখতে হবে আমরা মুসলিম আমরা কোন লক্ষ্য বা টার্গেটকে উপাসনা করছি না বরং আমরা উপাসনা করছি আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে যে কাজ করার আদেশ দিয়েছেন সেটা করাকে সুদিন বা দুর্দিন সর্বাবস্থাতেই আল্লাহ সুহামতাল্লাহ দেওয়া আদেশগুলোকে পালন করে দেওয়া এটাই হচ্ছে বিজয় সেই করণীয় করার পর যদি কোনো বিশেষ আকৃতিতে বিজয় প্রকাশ পায় যেমন ক্ষমতা লাভ করা জমিনের শাসন কর্তৃত্ব লাভ করা এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ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 উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সুমাইয়া খাবার তারা তো প্রথম যুগেই সাহায্য বরণ করেছেন তারা সেই বিজয়ী কাফিলারই সাথী যে কাফেলায় ছিলেন আবু বকর ওমর এবং আলী কাজেই আদর্শগত যুদ্ধের এই বিজয় এটা কখনোই সময়ের ফেমে বন্দী নয় বরং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 তারা রক্ষা করেছেন আল্লাহ সুহ ফেরাউন এবং তার দলবলকে যথেষ্ট সুযোগ দিয়ে যাচ্ছিলেন কিন্তু তারা তাদের কুফুরি জীবনবিধান কুফুরি সিস্টেমের উপরই অটল ছিল সমস্ত আয়াত এবং নিদর্শন দেখার পরও আল্লাহ সুহাম্মাল্লাহ সাথে তারা কুফুর করে যাচ্ছিল فَرَأَى الْفِرْعَوْنُ جَاثِرَ عُدَّةَ دَارِيَ وَخَطَبَ بَشَانَ دِلُ اللهُ سُبْحَانَهُ وَتَعَالَى وَوَرَدَ كَذَلِكَ فِي الْقُرْآنِ قَالَ يَا قَوْمِ أَلَيْسَ مُلْكُ مِصْرَ وَهَذِهِ الْأَنْهَارُ وَهَذِي الْأَنْهَارُ تَجْرِي تَسِحُفِ أَفَلَا تُبْصِرُونَ أَمْ أَنَا خَيْرٌ مِنْ هَذَا الَّذِي هُوَ مَهِينٌ وَلَا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 সুহান আল্লাহ আল্লাহ সুভানতলা শুধুমাত্র কোরানে ফেরাউনের প্রসঙ্গ নিয়েই আলোচনা করেননি বরং ফেরাউনের উক্তিকে পর্যন্ত কুরানে উল্লেখ করেছেন ফেরাউনের কথাকে পর্যন্ত আল্লাহ সুবাহতালা কুরানে কোট করেছেন অর্থাৎ সেই কথাগুলো থেকে আমাদের জন্য অনেক সতর্কবার্তা শিক্ষণীয় বিষয় রয়েছে আসুন লক্ষ্য করা যাক প্রথম কথা ফেরাওয়ান কি বলেছিল এক নম্বরে ফেরাওয়ান বলেছিল ইয়া কাউমি আলাইস আলি মুলকিল মিসর এই মিশরের রাজত্ব সার্বভৌমত্ব এটা কি আমার জন্য নয় এক নম্বরে সে বলেছে সার্বভৌমত্বের কথা মিশরের সার্বভৌমত্ব এবং রাজত্বকে সে নিজের দিকে আহ্বান করেছে নিজের দিকে সম্পৃক্ত করেছে এই বিষয়টির সামঞ্জস্য আমরা বর্তমান সময়েও দেখতে পাই বর্তমান যুগের ফেরাউন বর্তমান যুগের তাগুতেরাও সাধারণদেরকে বোকা বানানোর জন্য যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় সর্বপ্রথমে তারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দোহায় দেয় রক্ত দিয়ে স্বাধীনতা আনলাম সার্বভৌমত্ব অর্চিত হল সংবিধান রচিত হল এই এক ইতিহাস এক ভাঙা রেকর্ড বাজিয়ে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 বিভ্রান্ত করা গেল ফেরওয়ান তাই করল এগুলো দেখে এসে মানুষকে বিভ্রান্ত করল সে দাবি করল মুসার থেকে সেই শ্রেষ্ঠ তোমরা কি দেখছো না এই নদীগুলোকে যে আমার প্রাসাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে মুসার সাল্লাম বলছিলেন আল্লাহর রাজত্বের কথা আল্লাহর বরত্বের কথা আর ফের বলছে সামান্য মিশরের রাজত্বের কথা যদি তারা তাদের চিন্তা শক্তিকে ব্যবহার করত তারা বিভ্রান্ত হতো না চিন্তাশক্তি এমন একটা নিয়ামত জ্যালাসভাতালা আমাদের সবাইকে দিয়েছেন যার মধ্যে চিন্তা করার কোনো ক্ষমতাই নেই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 এক নম্বর পয়েন্ট ছিল ফেরাউন ছিল সামরিকভাবে বিজয়ী প্রভাবশালী যখন আদর্শগত বিজয়ের সাথে সাথে আলাস মহামতাল্লাহ মুসলিমদেরকে সামরিক বিজয় প্রদান করেন তখন আল্লাহর দিন এই সত্য গীত এই সত্য দিন গ্রহণে আর কোন বড় বাধা থাকে না ফলে আমরা থেকে দেখতে পাই দলে দলে মানুষ আল্লাহর দিনে প্রবেশ করতে শুরু করে এবং এই বাস্তবতা আল্লাহ রসুল ইসলামের জীবনী থেকেও আমরা দেখতে পাই মক্কার প্রথম দশ বছরে কারা দাওয়াতের কাজ করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে দাওয়াত পেশ করেছেন বড় বড় সাহাবি আউবকর ওমর আলী ওসমান তারা ছিলেন দায়ী কিন্তু এর এরপরও মক্কার প্রথম 10 বছরে খুব অল্প সংখ্যক মানুষই ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু মক্কা বিজয়ের পরে কি ঘটল দলে দলে মানুষ আল্লাহ দিনে প্রবেশ করতে শুরু করলো। সামরিক বিজয়ের প্রভাব বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাই বিভ্রান্ত মুসলিমরা পশ্চিমাদের অনুকরণ করে অনুসরণ করে শুধুমাত্র তাদের সামরিক বিজয়ী অবস্থান থাকার কারণে কুফার শক্তি যখন সামরিকভাবে বিজয়ী থাকে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 ঐতিহাসিক ইবনে খালদ রাহেমল্লা তার একটি অধ্যায়ের তিনি শিরোনাম দিয়েছেন যার অনুবাদ আমরা বলতে পারি মানুষ তার রাজন্যবর্গের মতাদর্শকে গ্রহণ করে থাকে এরা বাস্তবতা মানুষ যারা বিজয়ী থাকে দুনিয়াতে তাদের আদর্শকে গ্রহণ করে থাকে বিজয়ী বলতে সামরিক অর্থে সামরিক শক্তিতে যারা প্রভাবশালী সেই রাজন্যবর্গের মতাদর্শকে মানুষ গ্রহণ করে থাকে এবং এই জন্যে ফেরাউন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সবার প্রথমে সেই কথাটি বলেই তাদেরকে বিভ্রান্ত করেছে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 তার বক্তব্য অনুসারে মুসাদাম যদি ফেরাউন থেকে উত্তম হতেন কেন তাকে স্মরণের বালা দেওয়া হলো না কেন তাকে ধন সম্পত্তির ভাণ্ডার দেওয়া হল না কেন তার সাথে ফেরেস্তারা দল আসলেন না ফেরাউনের অবস্থান থেকে মানুষকে বিচারের মানদণ্ড হচ্ছে ধনসম্পত্তি। যার কাছে বেশি ধনসম্পত্তি আছে সে শ্রেষ্ঠ যার কাছে ধনসম্পত্তি নেই তিনি হচ্ছেন অধম হীন নিজ শুরুতে ফেরাউনের সাথে মুসাদালামের সংঘাত ছিল কে সত্যবাদী কে মিথ্যাবাদী সেই সংঘাত দরবার থেকে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 এবারে সে ধন দৌলতকে বানিয়ে দিল শ্রেষ্ঠত্ব বিচারের মাপকাঠি সুহান এর মাধ্যমে সে মানুষদেরকে বিভ্রান্ত করল বোকা বানাল অনুরূপ উদাহরণ আমরা বর্তমান যুগের পৃথিবীতেও দেখতে পাই মুসলিমদের মধ্যে এক শ্রেণী যারা কাফেরদের পথ পোশাক আদর্শ লেনদেন আচার আচরণ সব কিছু নকল করছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় ভাই আপনি একজন মুসলিম আপনি কুরআন বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন রাসুজুলের হাদিসকে বিশ্বাস করেন এই পথ সত্য এবং সঠিক সেটাকেও বিশ্বাস করেন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 মানুষ সত্য বুঝার পরেও অনুসরণ করে মিথ্যাকে আল্লাহ আমাদেরকে এই মারাত্মক ধোকা থেকে রক্ষা করুন যে ধোকার মাধ্যমে ফেরাউন মিশরের মানুষদেরকে বিভ্রান্ত করেছিল ফেরাউন প্রশ্ন করেছিল কেন তাকে স্মরণের বালা পরিয়ে দেওয়া হল না এর উত্তর হচ্ছে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ধন সম্পদ থাকা জরুরি নয় ধনভাণ্ডার থাকা জরুরি নয় দ্বিতীয়ত মুসাল ইসলাম যদি ধনী হতেন আল্লাহ সুহান আতলাহ যদি তাকে সম্পদ দিতেন তিনি নারীদের মতো বালা পরে বসে থাকতেন না নারীদের মতো বালাপুরে বসে থাকা মুসার আলিসামের মতো সুপুরুষের পক্ষে সুশোভন কোনো আচরণ নয় এটা একটা নির্দেশক ফেরাউনের ফিতরাত এবং স্বভাব চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল ফেরাউন প্রশ্ন করল কেন তার সাথে কোনো ফেরেস্তারা নেই কেন তারা দল বেঁধে আসলেন না যেভাবে ফেরাউন শোডাউন করে ফেরাউনের সামনে থাকে অসংখ্য প্রহরী পেছনে থাকে প্রহরী মুসার কি আছে ফেরেস্তারা দল ভেদে তার সাথে আসলো না কেন কেন তাকে বনি ইসরায়েলের দরিদ্র ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা নিতে হয় সুতরাং মোসা হচ্ছে অধম এবং নিচ এভাবেই সমস্ত যুগের জালিমরা চিন্তা ভাবনা করে থাকে আল্লাহ সুখ বলছেন এভাবেই সে তার জাতিকে বোকা বানিয়ে পথভ্রষ্ট করল আর তারা তার কি মেনে নিল নিশ্চয় তারাও ছিল এক ফাসেক জাতি আল্লাহ একবার অদ্ভুত একায়াত যার অর্থ আমাদেরকে বুঝতে হবে আল্লাহ মোহামতলা বলছেন ফেরাউন তার জাতিকে পথভ্রষ্ট করল বোকা বানিয়ে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 তারাও ছিল তেমনি ভাবে এক অধপতিত লাঞ্ছিত জাতি আল্লাহ সুহান তাদের মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন সম্মানে রাস্তা ইজ্জতের রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই রাস্তা কি ছিল সেই রাস্তা ছিল ইসলাম অমর আদিওত তিনি বলেছেন মানুষদের মধ্যে আমরা ছিলাম লাঞ্ছিত নিচু অপমানিত আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে যদি আমরা ইসলাম বাদে অন্য কিছুর মধ্যে সম্মান খুঁজি আবার আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত এবং নিচু করে দেবেন সুহান আল্লাহ এই বক্তব্যের বাস্তবতা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 যারা নির্যাতিত তারা আরো নির্যাতিত হচ্ছে যারা ন্যায় চাচ্ছে তারা আরো নির্যাতিত হচ্ছে তারা মার খাচ্ছে সমস্ত স্থানে অশান্তি এর এক নম্বর গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মানুষের তৈরি করা দিন এটা দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা মানবরচিত বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করা এটা হচ্ছে অশান্তির মূল কারণ সার্বভৌমত্বকে মানুষের দিকে আরোপিত করা কারা অশান্তির কারণ একটি ক্ষুদ্র গোষ্ঠী একটি ক্ষুদ্র গোষ্ঠী যারা হচ্ছে তাগুত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 হেরাউনের দরকার ছিল কারুনের তেমনি ভাবে রবার্ট ক্লাইভের দরকার ছিল মির্জাফর রায় বল্ল্লব এবং জগৎ শেটের বুশ আমাদের দরকার হয় হামিদ কারজাই এবং নুরিয়াল মালিকের তাদের এই কর্মসূচির অনেক রূপ অনেক রং যার মাধ্যমে তারা মানুষদেরকে বিভ্রান্ত করে রাখে দুর্নীতিগ্রস্ত করে রাখে দাস জাতিতে পরিণত করে সেই নানাবিধ কর্মসূচির মধ্য থেকে প্রধান কয়েকটি আমরা উল্লেখ করার চেষ্টা করছি একটি স্যাম্পল বা নমুনা থেকে নমুনাটি হচ্ছে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 প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে কিছু মূল্যবোধ কিছু বিশ্বাস কিছু চিন্তা চেতনা কিছু আদর্শ কাজে একজন মানুষকে নিয়ন্ত্রণ করে তার মূল্যবোধ বা আদর্শ মুসলিমদের জন্য সেই আদর্শের স্থানটি হচ্ছে ইসলাম কুরআ এবং হাদিস একটি জাতির গর্ব করার সমস্ত বিষয়গুলোকে কৌরবের বিষয়গুলোকে বুদ্ধিমত্তার সাথে তুচ্ছ করে ফেলতে হবে সেটা হতে পারে পোশাক যেমন পর্দা বা হিজাব অথবা শারীরিক অবয়ব যেমন কেউ যদি মনে করে দাঁড়িয়ে রেখা ইমানের অংশ তাকে তুথ্য এবং অনাকাঙ্ক্ষিত করে ফেলতে হবে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 কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারবো তারবারে নির্বাচিত কলোনিয়াল যুগের ব্রিটিশ প্রধানমন্ত্রী সে বলেছিল মহিলাদের হিজাব খুলে সেই কাপড়কে ব্যবহার করতে হবে কোরআনকে পেঁচিয়ে রাখার জন্য কুরানকে সম্মান করা হবে কিন্তু সেখান থেকে কোনো আদর্শ গ্রহণ করা হবে না যার বাস্তবতা বর্তমান পৃথিবী ফলে মুসলিমরা অপমানিত এবং লাঞ্ঠিত হচ্ছে পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ তলাকালীন সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী এম চার্চিল সেই ইসলামকে তুলনা করেছিল পাগলা কুকুরের কামড়ের সাথে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 www.raindropsmedia.org অথবা or thwa facebook page www.facebook.com slash অথবা media o youtube channel www.youtube.com slash raindrops